আইসার আদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ঈশার সালাদ আদায় করলেন অতপর আট রাকাত সালাত আদায় করেন এবং দু রাকাত আদায় করেন বসে আর দু রাকাত সালাত আদায় করেন আজান ও ইকামতের মাঝে এ দু রাকাত তিনি কখনও পরিত্যাগ করতেন না